السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفاء وسلام على عباده الذين اصطفاء ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أصوة حسنة صدق الله العزيم وصلى الله تعالى عليه وعلى آله واصحابه والناس أجمعين شبري وصدود الشكم النلي اس کے عمر رجوعنا قربو رسول الله صلى الله عليه وسلم সিরিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় সফর মক্কার মধ্যে একজন নারী যার নাম খাদিজা তুলকা রদি আল্লাহ আনহা খাদিজা তিনি মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ভদ্র একটি নারী খাদিজার ধনাত্মশীল একজন ধনী নারী তিনি ব্যবসার উদ্দেশ্যে ব্যবসায়ীদের কাছে অংশীদারী ভিত্তিতে মাল সামানা দিয়ে থাকেন মক্কার ঘরে ঘরে প্রিয়নবি হাজর মোহাম্মদারী বিশ্বাসের বিষয়টি ঘরে ঘরে হসুর পঁচিশ বছর খাদিদুল কুমা তিনি তাকে প্রস্তাব পাঠালেন ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার জন্য হসুরুল্লাহ সাল্লি হাসাল্লাম তার চাচার অসচ্ছলতাকে সামনে রেখে তিনি তার এই প্রস্তাব গ্রহণ করেন এবং তার সাথে খাদিজার একজন দাস তার সাথে ছিল তাকে দিয়ে রসুল সাল্লিয়ামের সাথে তার মাল সম্পদ দিয়ে ব্যবসার উদ্দেশ্যে পাঠান যখন সিরিয়াতে যান সিরিয়াতে যাওয়ার সময় বসরাই যখন পৌঁছলেন ওখানে তিনি তার সাথে দেখা হলো। নাস্তুরা নামক একজন ধর্ম পণ্ডিতের সাথে যিনি পূর্বে ধর্মের অনেক বড় পণ্ডিত ছিলেন যাওয়ার সময় তার গুলাম খাদিদাত গুলাম উনি বর্ণনা করেন যখন রসুল্লাহ সাল্লাম যাচ্ছিলেন এবং আসছিলেন ওনার মাথার উপরে মেঘমালাগুলি ছায়া দিয়ে আসছিল কোথাও পাখি ছায়া দিয়ে আসছিল তো নাস্তুরার সাথে যখন নাকি দেখা হলো। উনি বললেন এই জায়গার মধ্যে ইসা আলী হিসালামের পরে আপনি ছাড়া আর কেউ আসেননি আর আপনি হলেন শেষ নবী এবং করে বললেন যে আপনি সকল নবীদের সর্বশেষ নবী এরপরে যখন নাকি ব্যবসা ব্যবসা করে তিনি মক্কায় ফিরলেন এবং অন্যান্য থেকে ব্যবসার মধ্যে অধিক লাভ হল আর খাদির যখন এরা দেখলেন এবং তিনি নাস্তরাত থেকে তার বাণীগুলি যা কিছু উনি বলেছিলেন সবকিছু তার গোলামের মাধ্যমে এসব দিন জানতে পারলেন্লা আলসালামের তার আদর্শ তার সুন্দর আখলা সুন্দর বুদ্ধির মাধ্যমে তিনি তার সুন্দর ব্যবসা পরিচালনা করেছেন আল্লাহ সুবাহ হতে বার্তা আমাদেরকে রসুর সাল্লাহ্লামের আদর্শে আদর্শবান হয়ে সুন্দরভাবে ব্যবসায়ীদেরকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার তফিৎ দান করুন আল্লাহ পাক আমাদেরকে নবী সালামের আনুগত্য স্বীকার করে তার আদর্শ আদর্শবান হয়ে জীবন পরিচালনা করে তৌফিক দান করুন আমরা যদি এই বিষয়ে আরো জানতে চাই তাহলে আমরা জানতে পারব সিরাত মুস্তফা সাল্লি সাল্লাম কিতাবের পর এক নম্বর খন্ডে তিরানব্বই নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবাহ হতে পারে তাহলে আমাদেরকে কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুন আসসালামাইকুম আহমতুল